সপ্তদশ খণ্ড শ্যামপুকুরবাটিতে ভক্তসঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণ প্রথম পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ গিরিশ মাস্টার ছোট নরেন্দ্র কালী শরৎ রাখাল ডাক্তার সরকার প্রবৃতি ভক্ত সঙ্গে পরদিন আশ্বিনের কৃষ্ণা তৃতীয়া তিথি সোমবার এগারোই কার্তিক ছাব্বিশে অক্টোবর আঠেরোশো পঁচাশি শ্রী শ্রী পরমহংস দেব কলিকাতায় ওই শ্যাম পুকুরের বাটিতে চিকিৎসার্থ আছেন। ডাক্তার সরকার চিকিৎসা করিতেছেন প্রায় প্রত্যহ আসেন আর তাঁহার নিকট পীড়ার সংবাদ লইয়া লোক সর্বদা যাতায়াত করে শরৎকাল কয়েকদিন হইল শারদীয়া দুর্গাপূজা হইয়া গিয়াছে এ মহোৎসব শ্রীরামকৃষ্ণের শিষ্যমণ্ডলী হর্ষ বিষাদে অতিবাহিত করিয়াছেন কেননা তিন মাস ধরিয়া গুরুদেবের কঠিন পীড়া কণ্ঠদেশে ক্যান্সার সরকার ইত্যাদি ডাক্তার ইঙ্গিত করিয়াছেন পীড়া চিকিৎসার অসাধ্য হতভাগ্য এ একথা শুনিয়া একান্তে নীরবে অশ্রু বিসর্জন করেন এক্ষণে এই শ্যাম্পুকুরের বাটিতে আছেন শিষ্যরা প্রাণপণে শ্রীরামকৃষ্ণের সেবা করিতেছেন নরেন্দ্রাদি কৌমার বৈরাগ্যযুক্ত শিষ্যগণ এই মহতি সেবা উপলক্ষে কামিনী কাঞ্চন ত্যাগ প্রদর্শী সোপান আরোহণ করিতে সবে শিখিতেছেন এত পীড়া কিন্তু দলে দলে লোক দর্শন করিতে আসিতেছেন শ্রীরামকৃষ্ণের কাছে আসিলেই শান্তি ও আনন্দ হয় অহেতুক কৃপাসিন্ধু দয়ার ইয়ত্তা নাই সকলের সঙ্গেই কথা কহিতেছেন কিসে তাহাদের মঙ্গল হয় শেষে ডাক্তারেরা বিশেষত ডাক্তার সরকার কথা কহিতে একেবারে নিষেধ করিলেন কিন্তু ডাক্তার নিজে ছয় সাত ঘণ্টা করিয়া থাকেন তিনি বলেন আর কাহারও সহিত কথা কওয়া হবে না কেবল আমার সঙ্গে কথা কইবে শ্রীরামকৃষ্ণের কথা মৃত পান করিয়া ডাক্তার একেবারে মুগ্ধ হইয়া যান তাই এতক্ষণ ধরিয়া বসিয়া থাকেন বেলা দশটার সময় ডাক্তারকে সংবাদ দেবার জন্য মাস্টার যাইবেন তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণের সহিত কথাবার্তা হইতেছে শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি অসুখটা খুব হালকা হয়েছে খুব ভালো আছে। আচ্ছা তবে ঔষধে কি এরূপ হয়েছে তাহলে ওই ঔষধটাই খাই না কেন মাস্টার আমি ডাক্তারের কাছে যাচ্ছি তাকে সব বলবো। তিনি যা ভালে হয় তাই বলবেন শ্রীরামকৃষ্ণ দেখো পূর্ণ দুই তিন দিন আসে নাই বড় মন কেমন করছে মাস্টার কালীবাবু তুমি যাও না পূর্ণকে ডাকতে কালি এই যাবো শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি ডাক্তারের ছেলেটি বেশ एक बार आसते बोलो